মানবতার সমাধান আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি মোহান আল্লাহর মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তালা যখন আমাদেরকে যে অবস্থায় রাখেন আমরা সে অবস্থায় আমরা বলব আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা করবো কারণ তিনি কারো অকল্যাণ করেন না অকল্যাণ আমাদের নিজের জুলুমের কারণে আমাদের উপর নেমে আসে এই পৃথিবী তিনি একটি সিস্টেমে চালাচ্ছেন একটি কঠিন নিয়মে ছাড়া মহাবিশ্ব তিনি চালাচ্ছেন আপনি নিয়ম ভঙ্গ করলে আপনার উপরে শাস্তি আসবে সেটা আপনার দোষ আমি ভঙ্গ করলে আমার উপরে আসবে আমার দোষ আমাদের পিতা আদম আলাইসালাম মাতা হাওয়া আলাইহালাম তারা এই জিনিসটি বুঝতেন এই যখন নিজের দোষে নিজেরা লাঞ্ছিত হলেন তারা কাউকে দোষ দেননি আল্লাহকে তো দোষ দেওয়ার প্রশ্নই আসে না শয়তান দোষ করেছে শয়তান কেউ তারা দোষারোপ করেননি সে তো দোষী দোষীকে দোষ করবেই আমি কেন তার ফাঁদে পা দিলাম সে দোষ টেনে নিলাম কেন দোষটা আমার সেজন্যই বলেছেন রব্বানা আজ না ফুসেনা হে আমাদের রব আমরা আমাদের উপর অত্যাচার করেছি অবিচার করেছি ইল্লাম ফিরলেনা যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন ও তার হামনা দয়া না করেনা কুমিন তাহলে আমরা ধ্বংসপ্রাপ্তদের কাতারে চলে যাব এই যে নিজের জুলম জুলমে নাফ স্বীকার করে নিলেন নিজের দোষ আল্লাহর কাছে স্বীকার করে নিলেন আল্লাহ তালা সেজন্য ক্ষমা করে দিলেন প্রিয় ভাই বোনেরা সেই জন্য আমরা যে ভালো আছি এটি আল্লাহ রহমত যদি আমরা বিপদগ্রস্ত হই সেটি আমাদের জনমের একটি প্রতিফল অতএব আল্লাহ তো কোনো দোষ নেই সব অবস্থায় তিনি পাওনা হলেন আলহামদুলিল্লাহ মুমিনদেরকে তিনি যেই শাস্তি দেন সেটা তাদের ভালোর জন্যই সেটা সবর করে সয়ে নিতে হবে কারণ সেটা দ্বারাই আপনি পাপের শাস্তি থেকে এই শাস্তি পেয়ে গুরু দণ্ড থেকে লঘুদণ্ডের মাধ্যমে জাহান নামের গুরুদণ্ড থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিল অতএব সেখানে আজকে একটি ব্যতিক্রম ধর্মীতি কোরআন থেকে নিয়ে আসছি পঁয়তাল্লিশ এটি খুব ছোট্ট কথা কিন্তু বিশাল একটি মূলনীতি জীবনের একটি পুরো দিক সেটি হলো আল্লাহ বলছেন তোমাদের দুশ্মন কারা শত্রু কারা এটি আল্লাহ বেশি জানেন তোমরা বেশি জানো না তোমরা মুসলিম তোমাদের শত্রু কারা তোমাদের চেয়ে এটি আল্লাহ বেশি জানেন চেয়ে তিনি বেশি জানেন অতএব তিনি যাকে বন্ধু বলবেন সে তোমাদের বন্ধু তিনি আল কোরআনে কে তোমাদের শত্রু সে শত্রুদের কথা তিনি যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করবে কোরআন বর্ণিত শত্রুকে নিজের বন্ধু মনে করো না যতক্ষণ তোমার ইমান আছে কোরআন বর্ণিত দুশ্মনকে তুমি বন্ধু মনে করতে পারো না ইনসাফের আচরণ যেটা কথা পৃথিবীর যেকোনো মানুষের সাথে আমরা ন্যায় সঙ্গত আচরণ করব। মানবিক আচরণ করব তার উপকার করার জন্য জীবন দেব তাকে দুনিয়াতে আখেরাতে সুখী করার জন্য জানমাল কোরবান করব। সেটা ঠিক আছে কিন্তু কোরআন যতক্ষণ বলছে যে তাকে তুমি শত্রু হিসেবে চিন্তা করবা ততক্ষণ আমি তাকে শত্রু হিসেবে মনে প্রাণে বিশ্বাস করব। বন্ধু মনে করব না আমি কি কোরআনের চেয়ে বেশি পণ্ডিত আজকাল অনেকেই কোরআন বর্ণিত শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করছেন এটা শুধু তখনই সম্ভব যখন এই মুসলিমটি আর তার ওই অমুসলিম বন্ধুটি মনে প্রাণে ভেতরের বিশ্বাসে উপরের চরিত্রে এক হয়ে গেছে আসলে আর ইসলামের মধ্যেই নেই আল্লাহ বলেছেন ভিতরে কিছুই নেই ইমান নেই আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নেই এরা যদি যদি আল্লাহর প্রতি তাদের ইমান থাকতো নবীর প্রতি যদি তাদের ইমান থাকতো অমাউন জিলাইলে হে নবীর প্রতি যা নাজিল করা হয়েছে সে নাজিল করা যদি তাদের বিশ্বাস থাকতো কাফের অবিশ্বাসকারীদের বন্ধুরূপে গ্রহণ করতো না বল কিন্তু এরা যে বন্ধু হিসেবে গ্রহণ করলো কারণ হলো এরা ইসলাম থেকে বেরিয়ে গেছে ফাসেক এখানে ফাসেক মানে এরা কাফের পর্যায়ের সুর আল মোমতাহ চার নম্বর আয়াতে এর প্রতিদ্বন্দী আল্লাহ করেছেন সেখানে ইব্রাহিম আমাদের প্রকাশ্য দুশ্মনি আমরা তোমাদের সাথে কুফরি করছি অন্তরের ঘৃণা প্রকাশ্য শত্রুতা ততক্ষণ পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে চলবে যতক্ষণ হাত্তা তু এক আল্লাহর প্রতি তোমরা ইমান না আনবে ততক্ষণ দেখুন আপনি দেখেছেন যাদেরকে আসমানি গ্রন্থের একটা অংশ দেওয়া হয়েছে কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে তারও আসমানি কিতাব প্রাপ্ত তাও রাতজিল এগুলো প্রাপ্ত হয়েছে তারা গোমরাহি কিনে নেয় হেদায়তের পথ ছেড়ে বিভ্রান্তির পথে চলে তাদের আশা তোমরা মুসলিমরাও ইসলাম থেকে বিচ্ছুত হয়ে যাও হেদায়তের পথ থেকে সরে যাও তোমাদের ব্যাপারেও তাদের এই আশা এই পরিকল্পনা তোমাদের দুশ্মন কে সেটা আল্লাহ ভালো জানেন তোমাদের ছে তোমাদের দুশ্মন সম্পর্কে আল্লাহ অনেক বেশি জানেন ইহুদিদের কথা প্রকাশ্য আল্লাহ বলছেন হাদু যারা ইহুদি হয়েছে তাদের অন্তর্ভুক্তরা কথার অর্থ থেকে তারা বিকৃত করে অন্য অর্থের দিকে নিয়ে যায় আজকে আমরা দেখি আজকে ইসলামী অনেক বইতে পাঠ্য বইতে কোরআনের আয়ার ঠিকই লেখা আছে কিন্তু অর্থটা সম্পূর্ণ বিকৃত হাদিস লেখা আছে অর্থ টোটাল বিকৃত এই কৌশলটা এখন আমাদের দেশে সাংঘাতিকভাবে চলছে বিশ্বস্ত তহিদবাদী একত্ববাদী সহি সুন্নাবাদী কোনো আলেম ছাড়া এবং সে সহি সুন্না এবং তহিদবাদী কিনা এটা ব্যাপকভাবে অনুসন্ধান করে জেনে নেয়া ছাড়া কারো বই পড়াই ঠিক নয় সারা পৃথিবীতে এই হুদিরা তারা কোরনের আয়ার ঠিক নিয়ে আসছে। কিন্তু যে কথা ভিতরে এই কথা বিশ্বাস করলে ই থাকবে না এই ধরনের অপকৌশলে তারা তাহারিফ বিকৃত করে চলেছে আল্লাহর কোরআনের অর্থ নবীর হাদিসের অর্থকে এটা সারা বিশ্বব্যাপী চলছে ইউহারি আগের যুগ তারা এটা করতো আবার মনে মনে এটা বলে যে আল্লাহ আপনাকে না শুনেন শোনার তোক না দেন ও রয় না নবীজির সামনে এসে রয় না বলে রয় না মানে বুকা কিন্তু বাজ্যে করতে হলো আমাদের প্রতি লক্ষ্য রাখেন কিন্তু তারা বলতেছে যে নিয়তে সেটা হলো খারাপ অর্থবাকে ঘুরিয়ে দিয়ে বুঝাচ্ছে তারা একটা অভিযোগ এবং আঘাত হানছে দিনের উপরে অন্ন হুম কলুনা তারা যদি বলতো আমরা শুনলাম আর মানলাম ওসমা অন আপনি শুনুন আমাদের দিকে লক্ষ্য রাখুন রয়না না বলে যদি অনজুন না বলতো আমাদের দিকে লক্ষ্য রাখুন বলতো কারণ অনজুন মধ্যে খারাপ কোনো অর্থ নাই রয়নার মধ্যে যে নির্বোধ বা খারাপ হওয়ার যে অর্থটা আছে সেটা অঞ্জলার মধ্যে নেই তারা যদি এই শব্দটি ইউজ করত করতো লাখম তাদের জন্য অনেক ভালো হতো অনেক সাহপূর্ণ হতো উপকারী হতো বলে কিল্লাহমুল্লাহ হবে কুফ কিন্তু তাদের কুফরের কারণে আল্লাহ তাদেরকে ল করেছেন ইলিলা তারা তো সামান্যই ইমান আনবে কোরআনের বেশি পণ্ডিত হওয়া কারোর জন্য উচিত না আজকে অনেক মুসলিম বিজাতিদেরকে পরম বন্ধুরূপে গ্রহণ করে মুসলিমদেরকে মারতেছে তাদের পক্ষে পক্ষ হয়ে নজবুল্লাহমিন এটা তখনই সম্ভব যখন এই লোকগুলো পরিপূর্ণ ইমান হারিয়ে ফেলেছে ইসলাম ভঙ্গ অন্যতম একটি কারণ হলো মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সাহায্য করা সর্বসম্মত যে ১০টি ইসলাম ভঙ্গের কারণ আছে ইমান ভঙ্গের কারণ আছে তার এটা একটা কারণ অমুসলিমরা কখনো এটা চাইবে না যে আপনারা আমরা মুসলিমরা কোরআন সন্ন্যের উপরে সঠিকভাবে থাকি ইসলামের উপর সঠিকভাবে থাকি ওদের সর্বশক্তি নিয়োগ তারা করবে ইসলাম থেকে কিভাবে মুসলিম উম্মাকে সরানো যায় সে কাজে প্রিয় দর্শক সময় হয়েছে একটি বিরতির বিরতির পর আবার আসছি ইনশাল্লাহ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 তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন ইস্ত্রি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না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 দু মুসলিমদের দুশ্মন কারা সবচেয়ে বড় দুশন মানুষের বিশেষ করে মুসলিমদের হলো ইবলিসবলিসকে শত্রু হিসেবে গ্রহণ করতে হবে শত্রু হিসেবেই তাকে কল্পনা করতে হবে মানুষের মধ্যে যে একটা দেখেছেন। এই গদিনটা শত্রুর পিছনে মূল শত্রুর পিছনে না চালালে এই ক্রোধটা আপনি আপনার পিছনে চালিয়ে দেবেন মানুষের এই যে ক্রোধের যেই রিপুটা মানুষের ভিতরে আছে একটা গুণ আল্লাহ দিয়েছেন মানুষ রাগ করতে পারে সেই রাগটা শত্রুর বিরুদ্ধে চালাতে হবে মূল শত্রুর বিরুদ্ধে রাগ যদি ব্যবহার না করেন সেটা ব্যবহার হয়ে যাবে বন্ধুদের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে আজকে মূল শত্রু শয়তান এবং শয়তানের জানা সাংঘপাঙ্গ আছে তাদের বিরুদ্ধে মুসলিমদের অনেকেরই শত্রুতার এই গুণটা তাদের বিরুদ্ধে ব্যয় করার কারণে দেখা যাবে মুসলিমদের বিরুদ্ধে ব্যয় হচ্ছে মুসলিম হয়ে মুসলিমদেরকে খুন করছে ঘর বাড়ি মেসাকার করে দিচ্ছে মুসলিমদের সবকিছু সর্বনাশ করে দিচ্ছে যেহেতু মূল শত্রুদের সাথে শত্রুতা সে প্রত্যাহার করে নিয়েছে কিন্তু তার ভিতরে গুণটা তো রয়ে গেছে সে পাওয়ারটা তো রয়ে গেছে এই পাওয়ারটা এখন চলে গেছে ভুল পথে এই ব্রিজ আমাদেরও সে সর্বনাশ হয়েছে বাবা আদম এবং মা হাওয়ার সাথে সাথে এই ব্রিজের মাধ্যমে বন্ধু ইব্রিসের কলা কৌশল ইব্রিসের কাজে হলো মন্দ ভালো রূপে আপনার সামনে তুলে ধরবে ওজাই শায় তাদের যত কর্ম আছে কুকর্ম শৈতান বলবে আরে এগুলি তো সব সুকর্ম করতেছে ব্যবচার বলবে এটা এখন মডার্ন লাইফ ওপেন লাইফ একেবারে ওপেন করে দেবেন আল্লাহ তালা নবীত মেয়েরাজের রাত্রে স্বপ্ন দেখে এসছেন একটা বিরাট ছুলা, মুখটা অল্প ছোট আর ভিতরে বিশাল জায়গা ওটার ভিতরে উলঙ্গ নারী পুরুষ জ্বলতেছে আর চিৎকার করতেছে জিজ্ঞাসা করেন এরা কারা বলেন হা ওলা ইস এরা হলো জিনা কারিনী নারী জিনা কারি পুরুষ বয় ফ্রেন্ড গার্লফ্রেন্ড লিভিং টুগেদার ওপেন লাইফ মডার্ন লাইফ এসব লাইফ যারা এনজয় করে তারা এ ব্লিস দুনিয়াতে আধুনিকতার নামে ফ্যাশনের নামে এসব সব অপকর্ম করিয়ে যাহার নামে ঢুকিয়ে দেবে এটাই ব্লিসের কাজ তার কাজে হলো মন্দকে ভালো রূপে দেখাবে ভালোকে মন্দ রূপে দেখাবে দাড়ি কাটাকে বলবে এটা খুব আধুনিকতা এটা ফ্যাশন দাঁড়ি কাটা ফ্যাশন না এই ফ্যাশনটা বোঝা যায় দাঁড়িয়ে যখন পনেরো বিশ বছর কাটতে থাকে তখন সব সাদা হয়ে যায় আর চামড়াটা হয়েছে একবারে খসখসে বিছরি এটা কি ফ্যাশন হলো আর দাঁড়িয়ে রাখলে আলহামদুলিল্লাহ চামড়াটা ওরকম খসখসা হবে না আল্লাহ যে ফ্যাশনটা দিয়েছেন চামড়াটা রকম তিনি সৃষ্টি করেছেন ওরকমই থাকবে আর দাঁড়িয়েও ইনশাল্লাহ যে যতদিন থাকবে মোটামুটি কালো থাকবে অকাল পরিপক্ক হয়ে আপনাকে বুড়ো বানিয়ে দেবে না বুড়ো হয়ে যাওয়া অকালে এটা কোনো ফ্যাশন হতে পারে না প্রিয় ভাই বোনেরা শান হলো মূল দুশ্মন দেখুন একদিকে রহমান দিকে শয়তান রহমান হলো আমাদের বন্ধু পরম বন্ধু আর শয়তান হলো চরম শত্রু তার সাথে শত্রুটা করতে হবে সে যেদিকে তার উল্টে চলতে হবে তোর কথা শুনবো না আমি কোরআনের বিরোধী হলেই বুঝতে হবে শয়তান তোমাদের দুঃশন এই দুশ্মনকে কখনো পোষ যাবে না এই দুশমনকে কখনো বন্ধু বানানো যাবে না এজন্য এই দুশ্মনের ব্যাপারে আল্লাহ নির্দেশ হল বিল্লা আল্লাহর পানা চাও আল্লাহ থেকে কখনো আমার বন্ধু হবে না কিন্তু মানুষ যদি দুঃশন হয় তাকে বন্ধু বানানো সম্ভব এই মানুষের ক্ষেত্রে বলা হয়েছে ইদ ফার বিল্লি আহসান শত্রুকে শত্রুর সাথে সুন্দরতম সম্ভাষণ করো প্রাঞ্জল মিঠা কথা বলে তার সাথে কথাবার্তা বলো দেখবা ফাইজাল্লাহ আদা হামিন। যদি সুন্দর কথায় তার উত্তর দাও তার আক্রমণ সুন্দর কথা দিয়ে মোকাবেলা করো দেখবা যে যার সাথে তোমার কি ভীষণ শত্রুতা সে তোমার একবারে উষ্ণ অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে এই জন্য মানুষের সাথে সব ব্যবহার করার হুকুম আছে কারণ সেও মানুষ তুমিই মানুষ শত্রুতা সদ ব্যবহার দিয়ে দূর করা যাবে আল্লাহর কাছে তার দলবলকে যারা আল্লাহর কোরআন ছেড়ে দিয়ে আল্লাহর জিকির ছেড়ে দিয়ে নামাজ রোজা ছেড়ে দিয়ে যারা অন্য চলে গেছে শয়তান এদেরকে ডাকে কেন ডাকে নিজের সাথে জানে তারাও জাহার নামি হয় জ্বলন্ত আগুনের অধিবাসী হয় জ্বলন্ত আগুনের অধিবাসী বানাবার জন্যই সে মানুষদেরকে হাজারো কৌশলে সে পাপা দিকে ডাকে মদ খাওয়া একটা ফ্যাশন মদ খাওয়াবে ফেশন বলে যখন মদ খেতে খেতে একবারে বাঁধ হয়ে যাবে জীবন থেকে তরুণটা তখন আর নাই কঙ্কাল হয়ে পড়ে আছে আহ পুলিশেও ভয় পায়। ধরলে যদি মারা যায় পুলিশও ধরে না শয়তান মানুষকে মন্দ পথে ডাকে যাতে করে মানুষ তার সাথে জাহার নামে যায় জাহার নামে জলে এই মানুষের কারণে সে জাহার নামে হয়েছে তার শত্রুতা চির শত্রুতা সুনাল কাহের পঞ্চাশ নম্বর আয়তাল্লাহ বলেছেন স্মরণ করো ওই সময়কে যখন মালা বলেছিস আদমকে সেদা করো সবাই চেষ্টা করেছে কিন্তু কি করে বেরিয়ে গেছে অমান্য করে নির্দেশ পালন করেনি কি এই শয়তানকে এবং তার বংশধরকে বন্ধুরূপে গ্রহণ করলে আমাকে বাদ দিয়ে অথচ সে তোমাদের শত্রু আমি তোমাদের পরম বন্ধু পরম বন্ধুকে তোমরা বাদ দিয়ে চরম শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করলে আর আমাকে বাদ দিয়ে দিলে এটা কত বিস্ময়কর কথা ছয়ত্রিশ নম্বর সুরাইয়া সিনের একষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেছেন ষাট একষট্টি থেকে আয়াতগিরি পড়লে দেখবেন আল্লাহ কি বলছেন সেখানে আল্লাহ আল্লাহ হে আদম সন্তান তোমাদের সাথে আমি চুক্তি করিনি যে শানের করোনা পৃথিবীতে আল্লাহ ছাড়া যত না বিভিন্ন চামচা নিয়োগ করে বিভিন্ন সংস্থা তৈরি করে করে করে মূলত পিছনে সেই সে কলকাতি সে সে বুঝে আমি যদি বলি মানুষকে আমি শয়তান আমাকে চেষ্টা করো কেউ করবে না কারণ মানুষের ভিতরে এটা আছে যে শৈতানের একটা ঘৃণা আছে এই সে তার খলিফা নিয়োগ করবে একেবারে নুরানি চেহারা খলিফা নিয়োগ করে দেবে কিন্তু পাক্কা পাক্কাম ওদের মাধ্যমে সে আবাদ গুলো নিচ্ছে সেখানে বলেছেন আদু ও বিন এ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সারা কোরআনে আদু ও বিন আদু ওমিন কত কত আয়াতে আল্লাহ তারা সতর্ক করেছেন যে মূল শত্রু তোমাদের শয়তান আমরা কার বিরুদ্ধে কিছু করলে শৈতানের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে শয়তান যে মানুষগুলোকে ব্যবহার করে পৃথিবীকে অশান্ত করছে পাপঙ্কিরতায় নোংরা মতে ভরিয়ে দিচ্ছে শয়তানের সেই সাঙ্গ বিরুদ্ধে আমাদের ভূমিকা নিতে হবে এটাই হলো শত্রুর সাথে আচরণ শৈতানের যে সঙ্গীরা কাফেররা মুসলিমদের বিরুদ্ধে বিশ্বময় যুদ্ধেরত আছে তারা আমাদের দু নম্বর শত্রু ইবলিসের পরে পরে মিনাল জিনা নাস জিন শত্রু হল ইবলিস আর নাসের মধ্যে মানুষের মধ্যে শত্রু হলো শয়তানের নির্দেশে যারা চলে কাফের বেঈমান মুসলিম ছাড়া জানা আছে সবাই কোনো না কোনোভাবে শৈতানই তাদেরকে ইসলাম থেকে সরিয়ে ওই পর্যায়ে নিয়েছে এবং তাদের মধ্যে যারা মুসলিমদের উপর অত্যাচার করে অত্যাচার না করলেও ওরাই আমাদের শত্রু যেমন আল্লাহ বলছেন পৃথিবীতে বিচরণ যখন করবে তখন তোমাদের কোন গুণা নেই সালাদ কে কসর করতে চার রাখাত সালাদকে দুই রাখাত পড়ার নিয়ম আছে কসরত সালাহ সেখানে আমার দুঃশন আর তোমাদের দুঃশনকে বন্ধুরূপে গ্রহণ করো না আদা। যদি তারা তোমাদেরকে পায় তারা তোমাদের দুঃশন হয়ে যাবে তারা আশা করবে যে তোমরা যদি কাপের হয়ে যেতে তবে আট নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যারা দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না চার নম্বর এতে বলেছে এরাই তোমাদের সবচেয়ে ভয়ঙ্কর দুশ্মন মানুষের মধ্যে প্রিয় ভাই বোনেরা দুঃশন চিন্তা হবে জানা আল্লাহর ঘোষিতে দুশ্মন করেনে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার সুযোগ তবে তাদের সাথে ইনসাফ করবেন পণ্য আচরণ করবেন মানবিক সব করবেন হেদায়তের পথে আনার জন্য দরকার হলে জীবন সম্পদ সব করবান করে আমরা চেষ্টা করব তাদের কল্যাণ করা কিন্তু যতক্ষণ তারা আল্লাহর বন্ধু হবে না আমাদেরও বন্ধু হতে পারে না আল্লাহ তারা আমাদের তো মহান মহানবির পথে না জল কি তো সর্বশ্রেষ্ঠ বাণী कत कार्यकी भावे कुरान के हिदायत नहीं कोटी कोटी मानुष जीवन हल आलोकित देख अल आल कुरान आलो प्रति शनिवार मंगलवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश